শ্রোতা বাইব আগেকার মতো আবার আপনাদের সামনে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম এই পর্বে যে প্রশ্নটি থাকছে সেটা আছে সুফি সম্রাট বিশেষ একজন ব্যক্তি সফিদের মাঝে যার নাম হচ্ছে ইবনুল এবং তার মূল নাম হচ্ছে ইবনুল ফারদ তার পরিচয় প্রথমে তুলে ধরা হচ্ছে যে তিনি ছিলেন একজন কবি এবং তার উপাধি ছিল সরফ এবং তার নাম হলো অনমর তার পিতার নাম আলী তার দাদার নাম মুর্শিদ হামাবি এবং তিনি মিশরের অধিবাসী তার বিশেষ পরিচয় হয়েছে যে তিনি ছিলেন ইতিহাদের উক্তিকারী একজন ব্যক্তি যে সুফিবাদের একটা থিওরি আছে যে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি একই এবং যেটা দিয়ে ওনার একটি তাইয়া নামক কবিতার বই আছে একটা আপনার কবিতা আছে সেটার মধ্যে এগুলোই তিনি উল্লেখ করেছেন তিনি মৃত্যুবরণ করেছেন ছয় তখন তার বয়স ছিল ছাপান সম্পর্কে তিনি বলছিলেন ইমাম জাহাবি বলছিলেন যদি তার এই যে কবিতা এই কবিতার মধ্যে যদি সুস্পষ্ট এতেহাদের সেই থিওরিটা না পাওয়া যায় যেটা আসলে বাস্তবায়নযোগ্য নয় তাহলে দুনিয়ার মধ্যে আর কোনো মানে ধর্মবিদ্বেষ যেটাকে জান দেখা বলা হয় যে ইসলাম থেকে বেরিয়ে পড়া বা বষ্ট হওয়া হ্যাঁ এরকম আর কিছুই পাওয়া যাবে না যদি এটাকে আপনি এতেহাদ না বলেন তিনি শেষ পর্যন্ত মনের পূজা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তিনি বলছেন যে এই ধর্মের যারা ইমামরা গুরু যারা রয়েছেন মহান ব্যক্তিত্ব রয়েছেন আপনারা কি আল্লাহর জন্য রাগান্বিত হবেন না হ্যাঁ তাদেরকে তিনি উৎসাহিত করেছেন যে এই ব্যাপারে মুখ খোলার জন্য এবং তিনি বলছেন ফলে হাউলাক্ষুক্লা বিল্লাহ। যে তিনি আল্লাহরপর নির্ভরশীল হয়েছেন এটার ব্যাপারে যে যে কোনো ভালো কাজের শক্তি এবং যে কোনো খারাপ থেকে বাঁচার শক্তি তখন একমাত্র আল্লাহ দিয়ে থাকেন এবং তার এই কথাটা আপনারা পাবেন তিনি আরো বলেন সুস্পষ্ট ইত্যহাদের বিশ্বাসী যা তার কবিতার মধ্যে সুস্পষ্টভাবে পাওয়া যায় এবং তিনি বলেছেন মহা এক বিপদ সুতরাং তার যে কবিতা সেটা নিয়ে চিন্তা করা দরকার মানে হুলস্থুল করে তার ব্যাপারে কথা না বলে সেগুলো নিয়ে চিন্তা করার বিষয় কিন্তু দেখা যায় যে অনেকে যে সুফিবাদ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে যার কারণে তাদের মাথা এগুলো ঢুকে না এবং তিনি বলছিলেন যে এখানে পাওয়া যাবে সুফিদের লেবাস এবং তাদের কিছু আপনার সংক্ষিপ্ত ইঙ্গিত কিন্তু এই লেবাস এবং এই শব্দাবলির পিছনে রয়েছে দর্শন এবং অনেক সাবিচ্ছ রয়েছে তিনি বললেন সফিবাদের সম্পর্কে ভালো ধারণা রাখার কোনো মানেই হয় না এই তিনি পরিশেষ বলেছেন আমি ফকাতনা সাহতুকুল মামেদ তিনি বলছেন যে আমি তোমাকে নসিত করেছি আর শেষ পর্যন্ত সেটার হিসাব নেবেন সেটা আল্লাহর সাথেই সাক্ষাৎ হবে তোমার এই কথা বলে তিনি শেষ করলেন এই কথাটা তিনি উল্লেখ করেছেন মিজানের মধ্যে তিন নম্বর খন্ড দুই শত নম্বর খ্রিস্টা এরকম ভাবে হাফিজ আগের কথাগুলো ছিল ইমাম জাহাবির কথা এখন আমরা বলছি যে আমি আমার শেখ ইমাম সিরাজুদ্দিন আলবাল কিনী জিজ্ঞাসা করেছিলাম ইবনুল আরবি সম্পর্কে তখন তিনি উত্তর দিয়ে বললেন সে তো একজন কাফের ছিল অথচ ইবনুল আরবি কে বাদীরা সফি সম্রাট হিসেবে মনে করেন বলে যে তাকে তিনি কাফের বললেন তারপরে তিনি বলেন আমি জিজ্ঞাসা করেছিলাম এবনুল ফারেজ সম্পর্কে তখন তিনি বললেন আমি তার সম্পর্কে কথা বলতে পছন্দ করি না তো আমি বললাম তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি থাকলো ব্যাপারটা তো একই রকম দনুজন তো একই কথা বলেছেন পরবর্তীতে বলে যে আমি তার তাইয়া এবনুল ফারেজের যে কোশিদায় তাইয়া যেটাকে বলা হয় তার একটা কবিতা যার শেষাংশে তা ব্যবহার করেছেন সেটা যখন আমি বলতে শুরু করলাম বলে যে তিনি আমার কথাটা কয়েকটা পঙ্ক্তি বলার পরেই কথা বন্ধ করে দিয়ে বললেন হাঁদা কুফরুন হাঁদা কুফর বলে যে এটা হচ্ছে কুফরি এবং এটা কুফরি কথা তারপরে তিনি কথা শেষ করলেন এটা লিসান মিউজানের মধ্যে পাওয়া যাবে খণ্ড নম্বর ছয় পৃষ্ঠানম্বর একশো পঁচিশ দ্বিতীয় পর্যায়ে যেটা বলার বিষয় কারণে তিনি বলছেন যে ইতিহাদি যে ইতিহাদ যে চিন্তা সুফিবাদের এই ইত্যহাদি একটা গ্রুপ আছে সমাজের মধ্যে সুফিবাদের মধ্যে যে তারা মনে করেন বিশেষ করে আমাদের দেশে এই ইত্যাদি গ্রুপটা পাওয়া যায় আপনার যারা মারাফাতি লাইনের তাদের মধ্যে যে তারা মনে করেন যে আল্লাহ তার সৃষ্টির সাথে একাকার হয়ে গেছেন বলে যে তাদের নিকটে আপনার ভ্রষ্টতা এবং কুফুরি এটা একটা তাদের চিন্তা ভ্রষ্টতা এবং কুফুরি যেটা তারা বলতে চেষ্টা করে যে আমাদের সম্পর্কে যাদের ধারণা নেই তারাই এটাকে ভ্রষ্টতা কুফরি বলে থাকে যিনি আপনার স্রষ্টা হ্যাঁ তাই তাকে তো বেকার করে দিলেন তাহলে স্রষ্টা করে কি থাকলো স্রষ্টার সৃষ্টি যদি এক হয়ে যায় হুম এবং তাহলে যারা প্রকৃতিবাদী তাদের কথায় বিশ্বাস করে নেওয়া হলো যদি আপনার ব্যাপারটাকে সত্য মনে করেন তারা তো এটাই বলেন যে আপনার ব্রহ্মাণ্ড সেটা হচ্ছে আল্লাহ আপনার দুনিয়ার যে আল্লাহ সৃষ্টি বিশ্ব সেটা আর আল্লাহ কোনো ব্যস কম নাই হুম যে আপনার দুনিয়ার যে অস্তিত্ব সেটা আল্লাহ ছাড়া সেটা কখনো কল্পনাই করা যায় না হ্যাঁ তাদের নিকটে এবং হচ্ছে ইত্যাদি চেতনা যেটাতে বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সবই এক ভিন্ন করে কোনটা বুঝার সুযোগ নেই হম এবং এই যে ওয়াহাদুজুদের যে ইত্যাদ এবং ওয়াহাদুজুদ হম এই দুটা থিওরি পাশাপাশি এই ওয়াদাতের উজুদ যে সৃষ্টিটার পুরোটাই এক এক সৃষ্টি সৃষ্টি মানে সত্তার দিকে একই সত্তা দুনিয়াতে যা দেখছি একই সত্তায় আমরা দেখতে পাচ্ছি তাদের ধারণা এটা হচ্ছে একটা দার্শনিক থিওরি যেটা ধর্মহীন একটা থিওরি তারা বলতে চেষ্টা করে যে আল্লাহ এবং দুনিয়ার যে সৃষ্টি রয়েছে সব জিনিস একই এবং আল্লাহ সেটাই হচ্ছে আসল বাস্তব যে আল্লাটাই হচ্ছে আসল অস্তিত্ব এবং এই অস্তিত্বের সাথে মিশে গেছে দুনিয়ার সবকিছু হম এবং তারা আবার মনে করেন এরা এরকম ভাবে যে দুনিয়ার যত কিছু আপনার প্রকৃতি আমরা দেখতে পাই সবকিছু এটাই ঘোষণা করে যে আল্লাহ আছেন তবে আল্লা ভিন্ন কোনটা আপনার যদিও প্রকাশ্যে বিশেষ করে মারফাতি লাইনের লোকরা বলা বলি করে কিন্তু আপনার যারা দেবন্ধী ধারারও আছেন হুম তারাও কিন্তু তাদের যারা ধর্মগুরু আছে যে যারা এই ধারা নিয়ে বেশি বলা বলি করেছে এবং আন্দোলন শুরু করছে সমাজের মধ্যে বিশেষ করে এমন আরবি তালমা সাহানি হ্যাঁ যারা এরা কিন্তু আকৃষ্ট হয়েছে আপনার আফলাথুনি চিন্তা এরকম আফলা ধর্ষণ যারা ছিল গ্রিক এবং যারা খ্রিস্টান ছিল এবং যাদের মূল ছিল আপনার পারস্বরা হম সেটার দ্বারা তারা প্রভাবিত হয়েছে বিশেষ করে তারা মানবই একটা মতবাদ ছিল এবং আপনার একটা দর্শন তারা কি প্রভাবিত হয়েছে সুতরাং এই সেইগুলো থেকে প্রভাবিত হয়ে এই কথাটা তারা গ্রহণ করেছে এই ছুফিবাদীরা যেটা আমরা আতুল মাদাহ বিল ফিক্রিয়া আল মাস পেয়ে যাই দেখতে পাবেন এক নম্বর খন্ড তিনশো খ্রিস্টান এই কারণে শেখুল ইসলামী তাইমিয়ানি তিনি বলেন এদের এই মতবাদকে বর্ণনা করতে গিয়ে এবং তাদের এই যে শিরকি কথা ভ্রষ্টতা কথা এটার হাকত বলতে গিয়ে উদ্ঘাটন করতে গিয়ে তিনি বলেন যে ইবন সাবঈন এবং ইবন আরবি এবং তাদের মতো যেমন সদর আল কৌনবি তাদের আসল যে কথাটা যে তাদের দৌড় হচ্ছে শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় কোথায় ওয়াহাতুল মধ্যে এবং তারা মনে করে যে যে যে অস্তিত্বটা পুরানো যেটা স্রষ্টার অস্তিত্ব সেটা এবং যেটা যে অস্তিত্বটা পরে এসেছে সবকিছু কিন্তু এক হ্যাঁ এতে কোনো ভিন্নতা নেই এবং তারা যখন আবার দেখতে পায় যে আসলে তো আপনার সৃষ্টি আল্লাহ ভিন্ন ভিন্ন নেওয়া যায় ভিন্ন ভিন্ন তখন তারা হঠাৎ করে দেয় যে এবং কখনো কখনো বলে তারা যে হচ্ছে অস্তিত্বের এরকম করে এটা কিন্তু কথাগুলো দেশে অনেকে করতে আমরা যে একাকার মানে আল্লাহর সৃষ্টি কিন্তু বলতে গেলে যখন আমরা জিজ্ঞাসা করতাম এরকম কোন শিক্ষক বা সুবিবাদী লোকদেরকে তখন বলতো যে আল্লাহর হ্যাঁ কি বিকিরণ হয়েছে এখানে মানে আল্লাহর আল নূরের আলো প্রতিবি হয়েছে দেখা গেছে গাছে আর বাসে এটা হচ্ছে এবং তিনি বলছিলেন শেখুল ইসলাম যে যদি বলা হয় যে আপনার যে মাঝার তোমরা বলতেছ যে আল্লাহর বহির প্রকাশ যে সেটা তো ভিন্ন ভিন্ন ধরনের বহির প্রকাশ হইলে সেটার মধ্যে আবার ভিন্ন সংখ্যা পাওয়া যাবে কেন সেই অস্তিত্বের মধ্যে সংখ্যাধিক্য পাওয়া যাবে কেন তখন তারা শেষ পর্যন্ত বলতে না হ্যাঁ তখন তারা এটা সঠিক উত্তর দিতে পারে না স্রষ্টা এবং সৃষ্টি দু কখনো এক হওয়া এটা যুক্তিসঙ্গত কোন কথাও নয় হ্যাঁ এটা বললে তখন তারা একরকম জবাব দেওয়ারও চেষ্টা করে উত্তর দেওয়ার এইভাবে চেষ্টা করে যে আমরা কাশফের মাধ্যমে জানতে পেরেছি হ্যাঁ যেটা তোমাদের বুদ্ধিতে ধরে না আর আমাদের কথা বুঝতে হলে তোমাদেরকে দুইটা বিপরীত দুই জায়গায় থাকতে পারে তারা এরকম উত্তর দেয় যে যদি এটা আল্লাহর মাঝারে হয়ে থাকে তাহলে এটার মধ্যে সংখ্যা সংখ্যাধিক হওয়ার কি মানে যে প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি ভিন্ন ভিন্ন তারা বলে যে না আল্লাহর অস্তিত্ব হম সব জায়গায় থাকতে পারে এটা সম্ভব তাদের নিকটে সুতরাং এই হচ্ছে তাদের কথা তাদের থিওরি এরা কিন্তু আপনার জাহেরি এই মূর্খতার দুনিয়াতে এদের কিন্তু ভক্তবৃন্দ এখনো আছে এবং এরা অধিকাংশ শেয়াদের মধ্যেই লুকাইতে থাকে এই থিওরিটা সিয়ারাই বেশি গ্রহণ করেছে যেমন সেটা গ্রহণ করেছিল এবনু আরবি এবং তাদের মতো লোকেরা शेष पर्ंत मानुष्ठी अने के तमिया रलि मानुषेप जाना दरकार हाँ ये बेपारे सत्य मित्यार पार्थक्य दरकार यही कारण जखे सूस्पष्ट कर मानुषर सामने तुले धरलें हाँ तक शेष पर्त मानुष किस दिशा पे सटीकता जानते पे ये हम कथा बर्तमान जुगे जेटा नहीं कथा बोलते दायर हाँ जजूद नहीं এটা ব্যাখ্যা দেওয়ার কারণে অনেকে জানতে পেরেছে নতুবা তারা ধাঁধার সৃষ্টি করে মুসলিম সমাজের মধ্যে এইভাবে তাদের থিওরিটা মানুষকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছে যে না আল্লাহর আল্লাহ দেখা যায় আপনার সৃষ্টি জগতের উপর কিন্তু ভিন্ন করে অস্তিত্ব ধারণা করা কখনো সম্ভব নয় এইভাবে বুঝতে চাচ্ছিল শেষ পর্যন্ত আমরা এই কথা বলেই শেষ করব। যে ইসলামটা এই বিশ্বাস রাখে যে হ্যাঁ যে আল্লাহ রসান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি কখনো তার মাখলুকের সাথে এক হয়ে ঢুকতে পারেন না বরং বিশ্বের সবকিছু হচ্ছে সুতরাং আপনার এই যে যে থিওরিটা ইতিপূর্বে বলা হয়েছে ওয়াহাদুজুদের থিওরি সেটার মাধ্যমে আসলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয় এবং আল্লাহ সীমা রাখাকে ডিঙ্গিয়ে যাওয়া হয় এবং সেটা আল্লাহ সৃষ্টিকে বানানোর আপনার ভিন্নভাবে চেষ্টা করা হয় এবং সৃষ্টিকে এক করে দেওয়ার চেষ্টা করা হয় এবং মানুষের যে ভিন্ন কোনো দায়িত্ব আছে এবং শরীর যে মানতে হবে সেই চেতনাকে ধ্বংস করে দেওয়া হয় যেন মানুষ সেই পশুর মতো আপনার নিজের কুপ্রবৃত্তির পিছনে হাঁটতে পারে সেই সুযোগটা করে দেওয়া হয় এবং পরকারের যে হিসাব কিতাব হবে সেটাকে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করা হয় এটাই দেখবেন আপনার যারা আপনার মারফেতী লাইনে আসে তারা এটিই আপনার প্রচার করতে চায় এবং তারা এই কারণেই তারা কিন্তু আপনার কুপ্রবৃত্তির পিছনে দৌড়ে বেড়ায় যদিও দেয়বন্দী ধারার মধ্যে সেটা কম পাওয়া যায় এরা একটু পুরান হাদিস পড়ার কারণে সেটা থেকে দূরে কিন্তু আপনার মারফিতি লাইনে এটা পুরোপুরি ভাবে পাওয়া যায় হম তারা মনে করে যে নামাজের মতো দুই দুই রেখাত পড়লেই হয় তারপরে বেবিচার নিয়ে ব্যস্ত থাকে মদ নিয়ে ব্যস্ত থাকে কিছু যারা ধর্ম প্রচারক তারা বলেছিলেন যে ওয়াহাদুজুদ এটা দ্বিতীয় একটি আপনার ধরন যে মানুষকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে হ্যাঁ আপনার অনাগ্রহী করে তোলার এবং এটা হচ্ছে ভিন্নভাবে হ্যাঁ এই ব্যাখ্যা দেওয়া যে আসলে আল্লাহর কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব শুধু আপনার বস্তুগত অস্তিত্ব হ্যাঁ যেটা আপনারা মনে করেন এবং এটা আসলে একজন মানুষকে হ্যাঁ মানে শরীয়তের যে সীমে রাখা সেটা থেকে মুক্ত করে যেন তার কুপ্রবৃত্তির পিছনে চলতে পারে লাগামহীন ভাবে সেই সুযোগ করে দেওয়া এবং সেই সুযোগটা কিসের লেবেলে করে দেওয়া হল ধর্মীয় লেভেলের মাধ্যমে এবং তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার উপায় দ্বারা করা হলো হম এবং শরীয়তের যে বিধিবিধান আছে সেটাকে লঙ্ঘন করারও একটা সুযোগ এই ধর্মীয় আবাসে গ্রহণ করা হলো এটাই হচ্ছে আসল কথা সুতরাং এই থিওরি এই দার্শনিক যে থিওরিটা ওয়াদুর রুজুদের থিওরি যে আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টি এক হম এবং এর পাশাপাশি যে থিওরিটা এদের থিওরি এবং এর পাশাপাশি হ্যাঁ এরকম হরিউনের থিওরি যেটার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে একটু আগে যে আল্লাহ মানুষের মধ্যে ঢুকে যাওয়া সৃষ্টির মধ্যে ঢুকে যাওয়া এই সমস্ত থিওরিগুলো কিন্তু ধর্মহীন থিওরি এতে কোনো সন্দেহ নেই হম এবং এটা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার একটা পায়ে তারাও বাটে কারণ তারা মনে করে যে আল্লাহ এবং যে দুনিয়ার যে সৃষ্টি সেটা একই তারা মনে করে যেটা বিশেষ করে ভারতের হিন্দুরা বিশ্বাস করে হ্যাঁ এবং এই চিন্তা চেতনা তাদের মধ্যে এসেছে গ্রিক দর্শন থেকে পুরাতন গ্রীক দর্শন থেকে এবং সেটা সফিবাদের মধ্যে যারা একটু কট্টরপন্থী যেমন আমরা বললাম মারবতীপন্থী হ্যাঁ তারাই সাধারণত এটা গ্রহণ করে থাকে এটা কিন্তু ইসলামই চেতনার বহির্ভূত কারণ ইসলাম যে তৌহিদে বিশ্বাস রাখে যে আল্লাহ একক সত্তা তার সাথে কোনো তার এককত্বের মধ্যে কোনো কারোর নেই তিনি একমাত্র থেকে ভিন্ন এক মহান সেই চিন্তার বিপরীত চিন্তা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত ভুল চিন্তা থেকে দূরে থাকার দফিক দান করুন এটা আমরা আল্লাহর কাছে কামনা করব এবং আল্লাহ হাজির শাহানু এগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে কখনো তিনি তার সৃষ্টির মধ্যে ঢুকবেনও না সৃষ্টির সাথে একাকারও হয়ে যাবেন না এটা হচ্ছে একবারে মানুষের আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার একটা হ্যাঁ দূর মানে পরোক্ষভাবে একটা প্রচেষ্টা এছাড়া আর কিছুই না হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াদ রেখি সঠিক পথে চলার এবং সঠিকভাবে মানার ফরিয়াদ রেখিয়ে আমরা শেষ করব করবো ওসল্লাহ আলানবীনা মাহমুদ আলালী ওসাল